বাংলা মানবতা সমাধান আসসালামুকম ওরকহামিল নবীনা মোহাম্মদিহি আজমায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদিতাব থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করতে কোন সুরা পড়া সন্ন্যত এই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ তো এ বিষয়ে بين النداء والإقامة من صلاه الصبح متفق عليه عائشه رضي الله تعالى عنها تني رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين تني দুই রাকাত সুন্নাত সালাত সদাই করতেন خفیفتين হালকা بين النداء والاقامه ازان এবং ইকামত এর মাঝখানে তার অর্থ হল যে আজানের পূর্বে কেউ যদি ফজরের সুন্নাত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 আজান শোনার পর ইউ হুমা সেই রকালকে তিনি বলেন রসুলাম যখন মুআন সকালের আজান দিত মুআ যখন সকালে আজান দিত তখন তিনি দুই রকাত হালকা সন্ন্যত পড়তেন ফজরের দুই রকাত সন্নত হালকা পড়তেন কোথায় পড়তেন বাড়িতে কোথায় পড়তেন বাড়িতে এবং যখন ফজর তুলু হতো সবে সাদেক যখন হতো তিনি তখন দুই রাকাত হালকা তিনি রাত্রিবেলা যে সলাৎ আদায় করতেন সেই সলা কি আদায় করতেন তাহাজ লাইল। রাত্রিতে যখন উনি তাহাজ পড়তেন যে নামাজনি পড়তেন কিভাবে পড়তেন মাসনা মাসনা দুই দুই রাকাত করে দুই দুই রাখাত চার রাখাত একসঙ্গে তানা দুই রাখাত করে বায়ুতিরুবি রাখাত মিন আখিরে লেইল এবং রাত্রের শেষ অংশে উনি এক রাখাত বিতর পড়তেন তাহলে দুই দুই করে কত পড়তেন অন্য রেবায়তে আমরা পাই যে উনি সর্বোচ্চ এগারো রাখাত পড়তেন দুই দুই রাখাত করে আট রাখাত উনি তাহাজত পড়তেন এরপর তিন রাখাত বেতের পড়তেন অথবা দুই দুই রাখাত করে দশ রাখাত পর্যন্ত উনি পড়তেন এরপরে এক রাখাত ভেতরে পড়তেন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 আগে তাহা এরপরে বেতের পড়লেন পরে আজানি ইসমাইল الآية التي في البقرة وفي الاخرة منهما آمنا بالله واشهد باننا مسلمون ابن عباس رضي الله عنه تنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি উনি পড়তেন ফজরের দুই রাকাত সুন্নতে ফজরের দুই রাকাত ফিল উলা منهما দুই রাকাতের মধ্যে প্রথম রাকাতে بالله وما মাউনসিলাইনা এই জানেন কি প্রথম পারার শেষ পৃষ্ঠা প্রথম পারার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 تعالو إلى كلمة سوائم بيننا وبينكم ألا نعبود إلا الله آيات المسلمة ترى هذا الحديث يقول أنه في المصرح يقول أنه في المصرح يقول أنه في المصرح يقول أنه أبي حريرة رضي الله عنه أن رسول الله قرأ في ركعة الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد رواه مسلم أبي حريرة رضي الله عنه রসুল্লা সাল্লাম উনি ফজরের দুই রাখাতে প্রথম রাখাতে পড়তেন কলিয়ায় কাফেরুন আর দ্বিতীয় রাখাতে পড়তেন কলহু আল্লাহ আহাদ তো আমরা তো ওনার আনুগত্য করব এবং ওনার সূন্নতকে ভালোবাসব তো সেই ক্ষেত্রে ফজরের সলাতের ক্ষেত্রে আমরা যে আজকে জানলাম যে উনি কিভাবে ফজরের সলাত আদায় করতেন তো এই আলোচনা শোনার পর যদি আমরা সুন্নতের উপর আমল করার কারণে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 سألت الأنبي صلى الله عليه وسلم شهرا فكان يقرأ في الرقاتين قبل الفجر قال الكافرون وقله الله واحد عبدالله بن عمر رضي الله تعطيه نبوله نبي کريم صلى الله عليه وسلم شهر اكماس جبتون شهرين وقاله وسطن كوري چلام. فكان يقرأ في الرقاتين قبل الفجر فجرر پور بير دوي رقاته ونی پورتين فتهم قل يا أيها الكافرون ابن ديته رقاته قل هو الله واحد رواه الترمذي وقال حديث حسن تقول لأ চেষ্টা করব আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবী সাহা যে কাজটি যেভাবে করেছেন আমরা যদি ওই কাজটা সেভাবে করতে পারি তাহলে প্রকৃতপক্ষে নবী করে সালামকে আমরা মহব্বতকারী বলে আমরা গণ্য হবো আল্লাহাক বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো আমি যে কাজ যেভাবে করেছি তোমরা সেটা সেভাবেই করো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 এবং তাদেরকে এটা বুঝানো যে তাহাজ পড়ুক বা না পড়ুক ফজরের পর ফজরের শূন্যতের পর ডান কাছে একটু শোয়া এটা শূন্য একটু শোয়া একটু শূন্য এ বিষয়ে আনিয়া আনহা তিনি বলেন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 তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते पृथ्वी नियमित अनुष्ठान अल कुरानी पवित्र विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानसिय প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে ডায়লগ ডায়াল ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look at the end of the day. Good morning. At night, morning, morning, morning. Good morning, Bangladesh. <laughs> Peace Alhamdulillah. <laughs> Salatu <laughs> wassalamu <laughs> ala rasulillah. Shummanit al-sutahadar amra. Birotir purve. Fadar sunnat salatir par. তিনি বলেন নবী করি উনি এশার সোলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মাঝখানে উনি এগারো রকাত নামাজ পড়তেন কত রাকাত এসার পর থেকে নিয়ে ফজরের মাঝে এগারো রাখাত সেটা উনি কখন পড়তেন শেষ রাতের দিকে পড়তেন কিন্তু এই এগারো রাখাত ছাড়া উনি এসছে বেশি পড়তেন না ইউসাল্লিমু বাইনা কুল্লিরা খাত কিভাবে পড়তেন প্রত্যেক দুই রাখাত পর উনি সালাম ফিরাতেন অর্থাৎ দুই দুই রাখাত করে পড়তেন ওয়ুতিরু বিদাতিন এবং শেষে যে এক রাখাত বেতের পড়তেন ওয়ায়ু তিরু শেষে যে এক রাখাত বেতের পড়তেন ফি সালাতিল সালাতজিরি মোয়াজিন যখন ফজরের সলাতের বিষয়ে যখন চুপ থাকতেন ও আজান এখনও দেয় নাই ও তবাই গিয়ে রাহুল ফজর এবং উনি যখন বুঝতেন যে ফজরের সময় হয়ে গেছে ও যা আহুল এবং মোয়াজিন যখন ওনার কাছে আসতো ক তখন উনি দাঁড়াতেন ফরাকা রাকা তাইন খাফি ফা তৈন হালকা দুই রাখা সলা সদাই করতেন সুম্ম আলা আয়মান এর পর ডান কাতে পড়তেন হা কাদা হাত্তা মুদিন এবং উনি ডান কাছে ওইভাবে শুয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত মোয়াজ এসে একামতের জন্য ওনাকে না ডাক দিতেন যে ওঠেন একামতের সময় হয়ে গেছে উনি উঠতেন এরপরে সলাশাই করতেন তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম সেটা হলে যে একটা আম হাদিস যে উনি হজরে সরাতের পর ডান কাতে শুতেন আর বিস্তারিত হাদিসের জানলাম সেটা হলে যে উনি তাহার জোট পড়তেন উনি তাহার জত পড়তেন কত রাখাত পড়তেন এগারো রাখাত এবং সেটা কিভাবে পড়তেন দুই রাখাত অন্য রেবাইতে আমরা জানবো ইনশাআল্লাহ এবং শুনেছিও যে আল্লাহ নবী সাল্লাম উনি এত বেশি লম্বা ক্যায়াম করতেন এত বেশি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি সলাচাদ করতেন হাত্তা তাতাফাত রা কাদ মাহু এমনকি ওনাদের পা মোবারক ফুলিয়ে যেত তো একজন মানুষ যখন এত লম্বা লম্বা ক্যায়াম করবে তো এরপরে ফজরের আজান দেওয়ার সাথে সাথে উনি হালকা দুই রাখাত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 তো এইভাবে আল্লাহাম করতেন ইমাম নবী বলছেন যে তাহাজ কেন ইমাম নবী রাহম তাহ সারাও শুধু ফজরের সালাত যদি কেউ আদায় করে এবং দুই সুন্নতের পর উনি ডানকাতে শোটাকে সূন্যত কেন বলছেন এই হাদিসের কারণে তিনি বলেন রসুর হাসান বলেছেন কাতিল ফাজরি তোমাদের মধ্যেতে কোনো ব্যক্তি যখন ফজরে দুই ডাকাতবে সে যেন ডান খাতে একটু শুয়ে পড়ে ডান একটু শুয়ে পড়ে তো এখানে তো তাহাজতের কথা নেই উনি এটাও বলেন নাই যে তাহাজ পড়লে শোবা না পড়লে নয় সেই ক্ষেত্রে নবাবুর রহমাল্লা বলছেন যে এই যেহেতু তিনি সুতেন বিধায়ী এটা সোয়া মোস্তাহাব এবং সুন্নত এরা তাহাজত ছাড়াও কে শুতে পারবে বাবু সুন্নতের জোহর জোহরের সুন্নতের ফজিলত জোহরের সুন্নতের ফজিলত এবং তার গুরুত্ব পূর্বে এবং দুই রকাত জহরের পর বুখারি মুসলিমের হাদিস আয়সার জিয়ালাহা তিনি বলেন নবী করিম সাল্লাম উনি জোহরের পূর্বে চার ছাড়তেন না রহল বোখারি বোখারি রাজ তাহলে এই হাদিসে চারের কথা আছে আর আগেরটা আছে দুয়ে তো আয়সার যেটা ভাষ্য সেটা হলো যে উনি কোনো সময় ছাড়তেন না তার মানে কি বেশিরভাগ সময় উনি চার রাখাত পড়তেন আর কখনো কখনো উনি দুই রাখাতও পড়তেন ওয়ানহা কালানোহর আর বান আইসার রাজিয়াল্লাহতাল তিনি বলেন নবী করিম সালাম উনি যখন বাড়িতে সুন্নত আদায় করতেন তো জোহরের পর্বে চার রাখাত পরতেন জোহরের পূর্বে চার রাখাত পরতেন সুম্মাইয়া খুরুজু এরপর উনি ইমামতির জন্য বের হতেন ফায়ুসলি বিন্যাস এবং তিনি মানুষদের ইমামতি করতেন সুম্মাইয়া দুু এরপর আবার উনি বাড়িতে প্রবেশ করতেন ফায়ুস আল্লি এবং দুই রাখা সালাদ আদায় করতেন এবং দুই রাখা সালাদ আদায় করতেন ওয়কানীব এবং তিনি মাগরিবের সলাত মানুষদেরকে পড়াতেন সুমা এবং তিনি বাড়িতে প্রবেশ করতেন তিনি সলাচদায় বিল এসা এবং তিনি মানুষদেরকে এসার সলাচায় করাতেন ওয়াদুখলু বাইতি এবং বাড়িতে প্রবেশ করতেন ফয়সল্লী রাকাতাইন এবং এসার পর দুই রকাত সুনুদ পড়তেন রাহু মুসলিম মুসলিমের তাহলে এই হাদিসে আরেকটু বিস্তারিতভাবে জানা গেল যে উনি বাড়িতে কত রাখা শূন্য চাঁদাই করতেন জহরের পূর্বে চার জহরের পরে আবার গিয়ে দুই পড়তেন মাগরিবের পরে দুই পড়তেন এশার পরে দুই রাখাত শূন্য চাঁদাই করতেন তাহলে এটা কম এবং পরিপূর্ণ শূন্য জহরের পর্বে চার পরে দুই মাগরিবের পরে দুই এসার পরে দুই আর ফজরের পর্বে দুই এত পড়তে হবে وعن أم حبيبة رضي الله عنها قالت قال رسول الله سيسلم من حافظ على أربعن ركعات قبل الظهر وأربعن بعدها حرمه الله على النار رواه التلمذي وابو داود وقال حديث حسن صحيح امام تلمذي ابن أبو داود حديث قبلنا قرأت متحد حديث ح сосن ابو صحيح بلج عبد الله بن السائب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي أربعن قبل أن تزول الشمس قبل الظهر وقال তিনি করতেন বাদ জহর জোহরের পূর্বে সূর্য ঢোলার পর জহরের পূর্বে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 তো ওই সময় আমি চার রাখা জহরের পূর্বের সন্ন্যত এটা পড়ি তাহলে সূর্য ঢলার সাথে সাথে আজান দেওয়া ভালো আউ্য়াল ওক্তে এবং আজানের পর সন্ন্যত পড়া দরকার এবং আউ্বাল ওখ্যেই জহরের সলাত এবং প্রত্যেক সময় হওয়ার সাথে সাথে আদায় করা এটা বেশি উত্তম ওয়াহান আয়স আনহা তিনি বলেন যদি উনি না পড়তে পারতেন তাহলে জহরের পরে পড়তেন রহ তির হাসান তো অন্য একটি রেতা আছে যে উনি জহরের সুন্নদ যেটা ছিল সেটা উনি ভুলে গিয়েছিলেন পড়তে পারেন না সেই চূন্য আসরের পর স্মরণ হওয়ার পর তিনি তখন পড়েছিলেন তো আল্লাহনবী সালের যেটা অভ্যাস ছিল সেটা হলে উনি যে আমলটা চালু করতেন সেটা কোনো সময় বাদ দিতেন না কোন সময় এটা উনি সর্বক্ষণ ওই আমলটা করার চেষ্টা করতেন তো সেই ক্ষেত্রে উনি নিয়মিতভাবে চন্নত আদায় করতেন কোনো দিন ছাড়তেন না তো কোনো দিন যদি কোনো ব্যতিক্রম ঘটে যেত কোনো কারণে যদি জহরের শূন্যত পূর্ব যদি না পড়তে পারতেন তো সেটা উনি জহরের পরে পড়তেন এর দ্বারা বোঝা যায় যে এই সন্ন্যদগুলি আল্লাহ নবীসাল্লাম কত গুরুত্ব সহকারে তিনি আদায় করতেন বাবু সুন আসর আসরের সূন্যুত আসরের সরাতের সুননুত আন আলী আবিহকাল কান নবী সালাম ইউসালি কবল আল আসরি আর বারা কাহতিন আলী রাজু তখন তিনি বলেন রসৌলাম তিনি আসরের পূর্বে চার রাখা সুনুদ পড়তেন আসরের পূর্বে চার রাখা সুনুদ পড়তেন ইয়াফসিলুবাইনবি তাসলিম বলছেন এই চার রাকাতের মাঝে সালাম দ্বারা পার্থক্য করতেন অর্থাৎ ফিরাতেন আল আল মালায় মোকার উনি যে সালাম ফিরাতেন কার উপর নিকরতম ফেরেস্তাদের উপরে ওমান তাবিয়াহ মিন আল মুসলিম আল এবং যে সকল মুসলমান এবং মমিন ওনার এতেবা করেন ওনার পিছে যারা থাকেন তাদের প্রতি উনি সালাম পেশ করেছেন অর্থাৎ উনি যখন সালাম ফিরেছেন নামাজের মধ্যে তখন তিনি এই সালামটি যেন নিকটতম ফেরস্তা এবং যা আরো মুসলিম মোমেন যারা আছে নিকটতম ফেরস্তা আরো যারা মুসলিম মোমেন আছে এদের প্রতি জান উনি সালাম পেশ করতেন রহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিস বনা করেছেন ওখ আলা হাদিয়ন হাসান হাদিসটি হাসান বলেছেন وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال رحم الله عمر صلى قبل العصر عربان رواه ابو داود الترمذي وقال حديث حسن عبد الله بن عمر رضي الله تعالى عنهما تقول نبي كريم صلى الله عليه وسلم قال رحم الله عمران الله تعالى اوى بكتير پتی دویا کرن صلى قبل العصر عربان جبكتی عصرر پور بے چار رکا سنة دائقور بے আর রবা তাউদ্রিমজি আবু দাউদ এবং ত্রিমেজি হাদিস বর্ণনা করেছেন অকার হাদিসুন হাসান এবং হাসান পর্যায়ে বলেছেন আসরের পূর্বে যদি চো আল্লাহ নবী সালাম এ বিষয়ে অত বেশি তাকিত করেন নাই কিন্তু উনি উদ্বুদ্ধ করেছেন মানুষদেরকে পড়ার জন্য কেউ যদি পড়ে তাহলে তার জন্য এটা বনাস বেশি ভালো বেশি লাভ এবং তার প্রতি আল্লাহর দয়া এবং রহম নাজেল হয় সোমার তো ছোট দর্শক মনেলি আমরা সুন্নতের ফজিলত কোন কোন সালাতে কোন কোন নামাজে আগে কত টাকার সূন্যুত পরে কত টাকার সূন্যুত সেই ফনুতগুলি ফজিলত কী এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম তো আমরা আজকের আলোচনা শোনার পর ফরজ যেরকম আমরা গুরুত্ব সহকারে আদায় করব ঠিক তেমনই ফরজের আগে এবং পরে যেগুলি সন্ন্যুত আছে যে ফজলতগুলি আমরা শুনলাম এগুলির প্রতি আমল করে আমরা দুনিয়া এবং আখরাতের সফলতা হাসেল করার চেষ্টা করি আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 जकत बैंक सच बेलिंग TH. Pound Account Number IBAN GB49-ARAY-3008-3008-1323-0. SORT Code उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा पाठ मेल कर সকল তার আপন কক্ষ পথে আল্লাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে